আসসালামু আলাইকুম ওরকাত দর্শকবৃন্দ নিজেকে মুসলিম হিসাবে যখন থেকে আমরা দাবি করে থাকি তখন থেকে আমাদের উপর কর্তব্য এসে যায় যে যে উপর আমি বিশ্বাস করেছে সে সত্যের প্রতি মানুষকে আহ্বান জানানো যে ইমান আমরা এনেছি ইমানের দিকে মানুষকে আহ্বান করব। যে আখলাক এবং চরিত্র আমরা ধারণ করেছি ভালো সে ভালো চরিত্রের দিকে মানুষকে আহ্বান করব। যে প্র্যাকটিসিং ইসলাম আমরা করে থাকি সে প্র্যাকটিসের দিকে মানুষকে আহ্বান করব। দাওয়াতের প্রতিটি কাজ আমাদের দ্বারা তখন কর্তব্য হয়ে দাঁড়ায় দর্শকবৃন্দ আমরা বাংলা ভাষায় যারা দাওয়াতের পথে অগ্রণী ভূমিকা পালন করেছেন দাওয়াতের পথে যাদের সরব পদচারণা রয়েছে এমন কিছু ব্যক্তিত্বকে নিয়ে আপনাদের মুখোমুখি করছিলাম তাদের থেকে কিছু জানার জন্য তোর মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হচ্ছেন শাহ মাহমুদুল হাসান আজকে আমরা তার কাছে এসেছি তার কাছ থেকে জানবো কিভাবে মেয়েদের মধ্যে দাওয়াতের কাজ করতে হয় কারণ সমাজের একটি বিরাট অংশ হচ্ছে মেয়েরা কিভাবে তাদেরকে ইসলামের দিকে নিয়ে আসতে হয় সে কথা আমরা তার কাছ থেকে শুনবো দর্শক সেজন্য আমরা মহতারামের কাছে ফিরে যাচ্ছি তার কথা শুনবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম এবং আমাদের জীবনকে সুন্দর করে সাজানোর ক্ষেত্রে আমাদের কথাগুলো প্রভাব ফেলতে পারবেছিলাম যুবক কিভাবে আমাদের একটা বিরাট শ্রেণী রয়েছে আল্লাহ তারা নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন তো আমরা সবসময়ে আহ্বানের থেকে বেশিরভাগ দাওয়া দিয়ে থাকি পুরুষদেরকে যেমন মসজিদে জমাতে বিভিন্ন সময় কিন্তু নারীদের ক্ষেত্রে দাওয়াতের আমাদের কোনো পদ্ধতি অবলম্বন করা উচিত কিনা সে বিষয়ে দিক নির্দেশনা দিতেন অবশ্যই কারণ নারী সমাজ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ সমাজের এবং আল্লাহ তালা বলছে দেখার আল্লাহ তালা নর এবং নারী উভয়কে সৃষ্টি করেছেন এবং নরের যেমন টার্গেট হলো জান্নাতে যাওয়া নারীরও কিন্তু টার্গেট হলো নর যেমন এবং এটা আরো গুরুত্বপূর্ণ এই জন্য কারণ নারীরা হলো এই পৃথিবীতে মানুষ আমরা যারা আসছি কোনো না কোনো নারীর মধ্য দিয়েই আমরা দুনিয়াতে আসছি কোনো নারী আমাদের মা না করে আমরা আসতে পারি না হজরত আদম এবং কোন নারী কোন নারীর ছাড়া আসতে পারেন এমনকি হজরত ইসা আলাই ইসলাম তিনি বাবা ছাড়া এসেছেন কিন্তু কিন্তু মা তার ছিল মা তার ছিল মায়ের গুরুত্ব অত্যন্ত বেশি নারীর গুরুত্ব অত্যন্ত বেশি আমি একটি কবিতা পড়েছিলাম শেয়ার হাফেজ ইব্রাহিম নাকে বলা হতো শাহরু নীল মিশরের একজন জাতীয় কবি এবং নীল নদের কবি তাকে বলা হতো তিনি বলছেন যে ইন তুমি যদি একটা মা কে তৈরি করতে পারো এই মাটি হলো একটা মাদ্রাসা একটা ইনস্টিটিউট এবং এই মা যদি তৈরি হয় পুরো একটা জেনারেশন ভালো তৈরি হবে এই জন্য মা জাতি মা বলতে মহিলা জাতি যারা মায়ের জাতি যারা একদিন না একদিন মা হবেন এবং তাদের সন্তান হবে তাদের সন্তানদের সন্তান হবে কাজে একজন মা যে আদর্শ করবেন দিয়ে যাবেন সেটার কারণে পুরো একটা সমাজ উপকৃত হতে পারে এই মায়ের গুরুত্ব অত্যন্ত যেমন বেশি মহিলাদের গুরুত্ব অত্যন্ত বেশি কাজে নর এবং নারীর সমন্বয়ে কিন্তু পৃথিবীটা সুন্দর হয়েছে শুধু নর রাক্ষ শিক্ষিত হলো নারী অশিক্ষিত তাতে সমাজের উন্নতি হবে না ব্যালেন্স হবে না অথবা নারীরা খুব ভালো করলো কিন্তু নর ভালো হলো না তাও সমাজ সুন্দর হবে না সমাজকে সুন্দর করার একটাই উপায় যে নর এবং নারীর সমন্বয় এবং নর এবং নারী উভয়ে আধ্যাত্মিক নৈতিকভাবে শিক্ষার দিক থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করা সার্বিকভাবে নর এবং নারী উভয়কে এগিয়ে যেতে হয় এই নারীদের মধ্যে দিনের দাওয়াতের ব্যাপারটা যেটা আপনি প্রশ্ন করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এটার জন্য একটা মডেল এবং এক্সাম্পল নিতে পারি আল্লাহ নবীর যুগকে আল্লা যুগে নারীরা কোন অংশ কি ছিল যেমন তিনি সব মানুষের ভিতরে সবচেয়ে জ্ঞানী ছিলেন মহাদ জ্ঞান ছিল এমনকি তীব্রের জ্ঞান অর্থাৎ চিকিৎসা বিষয়ক জ্ঞান ছিল ওয়াসায় কবিতার জ্ঞানও তার ছিল এটা লেখা আছে আল্লা নবীর যুগে কিন্তু সুন্দর এক্সাম্পল তারা সৃষ্টি করেছে আরো খেয়াল করেন হচ্ছে যে হয়। তিনি দাওয়াতের ক্ষেত্রে যে অবদান রেখেছেন জীবনের সমস্ত সম্পদের জন্য এবং তিনি একটা দৃষ্টান্ত হতে পারে এখানে আমরা যে দৃষ্টান্ত বিস্তারিত বর্ণনা আছে যে আল্লাহ নবী যখন নবুত প্রাপ্ত হলেন প্রথমত আল্লাহ নবী ৪০ বছর বয়স হওয়ার একটু আগে থেকে তার মধ্যে বয়সে আল্লা নবীর বড় কিন্তু আমরা জানি যে আল্লাহ নবীর বয়স প্রায় পঁচিশ ছিল এবং তার বয়স চল্লিশ ছিল জি এরকম বর্ণনা চল্লিশ তারপরেও তিনি তার জন্য খাবার নিয়ে যেতেন এবং যারা হেরা গুহার মধ্যে উঠতে গিয়েছেন তারা জানেন কত কষ্ট এই যুগেই কত কষ্ট অথচেরা উঠতে অনেক কষ্ট সেই জায়গায় হজরত খাদিয়া তার জন্য খাবার পৌঁছে দিতেন কত সেবা করেছেন এরপরে আমরা দেখি তিনি যখন হজরত জিবলিল দেখা হলো তাকে চাপ দেওয়া হলো এবং তিনি ফিরে আসতেন জ্বর নিয়ে যেমন তিনি বললেন হাসি তো আল্লাহ নফসি জম্মিলি জম্মিলি আমাকে চাদর দাও চাদর দাও আমার ভয় হচ্ছে আমার জন্য ধ্বংস হয়ে যাব। তখন কখনো না আল্লাহর আপনার মতো এত মহান একজন চরিত্রবান ব্যক্তিকে আল্লাহ ধ্বংস করতে না আপনি আত্মীয়তার আত্মীয় বজায় রাখেন দরিদ্র মানুষকে সহযোগিতা করেন যারা ভোজা বহন করতে না তাদের ভোজা বহনে সহযোগিতা করেন মেহমান আসলে মেহমানদারি করেন তাকে এই যে আগের কিতাবের একজন জ্ঞানী তার কাছে নিয়ে গেলেন ভাই এবং তার সাথে আগে প্রথমে দেখা করে আসলেন এবং তাকে ঘটনা বললেন পরে আল্লাহ নবীকে নিয়ে তার সাথে দেখা জাতি করে কিছু শান্তরা তিনি পান বিস্তারিত ঘটনা আছে এবং এরপরে হজরতাদ সবকিছু সম্পদ বেরিয়ে দিয়েছেন তিনি একজন নারী ছিলেন আরবের কিন্তু সম্পদগুলোকে গুলোকে আল্লাহ রাস্তায় বিতরণ করে দিয়েছেন এই প্রথম মুসলিম কারণ নবুবত পাওয়ার পরে তো প্রথম তিনি শুনলেন এবং তিনি দাওয়াতকে কবুলও করেছেন ঘর থেকে সাপোর্ট পেলেন এবং এখানে দেখা যায় আল্লাহ নবী নবী হওয়া সত্ত্বেও কিন্তু খুব উপকার দিয়েছে সার্বিকভাবে মৃত্যু পর্যন্ত তিনি ইসলামের জন্য অনেক সেবা করেছেন অনেক কাজ করেছে এবং মদিনার মধ্যে আমরা দেখি যে কিছু মহিলা আল্লাহ নবীর কাছে আসলো এসে বললো যে পুরুষদেরকে আপনি যেমন বোখারিতে একটা অধ্যায় আছে কিতাবুলের মধ্যে আল্লাহ আল্লাহ লিতা আলী মিহিনা এই শিরোনামটা দিয়ে ইমাম বোখারি আবু সাইদ আল হুদারি রিসনা করেছেন যার অর্থ হলো যে মহিলাদের জন্য আল্লাহ করেছেন উপদেশ দিয়েছেন এটা মহিলাদের জন্য পৃথক সার্কেল হওয়া দরকার এবং মহিলারা যেন প্রশ্ন করতে পারে আলেমদের কাছে সেই ব্যবস্থা করা দরকার পর ভিতরেই সেটা হবে এবং এর মাধ্যমে ইমাম নবায়ন হয় আমলের চর্চা বাড়ে কারণ মানুষ যখন ভাল কথা ধর্মের কথা শুনবে না তখন আমল করার একটা অনুপ্রেরণা জাগেনা আপনি যখন স্মরণ করাবেন ইমানদারদের জন্য যাদের ইমানের জন্য এটা উপকারে আসবে নারীদের প্রতি সেটা আমরা আপনার কাছ থেকে শুনবো এ পর্যন্ত হচ্ছে সময় দর্শক বিন্দু আমরা এখন একটু বিরতি যাবো বিরতির পরে নারীদের দাওয়াতের ক্ষেত্রে আমাদের কি করণীয় শুনবো ততক্ষণ আমাদের সাথে থাকুন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 छोट बड़ पकल्याण देख अशुभ परिणती परवर्ती अनुष्ठान पिस আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত দর্শকবৃন্দ আমরা বিরতির আগে ওয়াদা করেছিলাম যে মহতার কাছে নিয়ে যাব যাতে তার কাছ থেকে আমরা জানতে পারি নারীদের প্রতি ইসলাম দাওয়াতের কি নির্দিক নির্দেশনা দিয়েছে আমরা তার কাছে ফিরে যাচ্ছি যে মহতারা আমরা আলোচনা শুনছিলাম যে ইসলাম নারীদের প্রতি গুরুত্ব দিয়েছে কোনো অংশে কম দেয়নি কিন্তু আমাদের শত্রুরা ব্যাপারে কিন্তু আমাদের বিভিন্ন রকমের কথা বলে থাকে নারীদের বিষয়ে তো আমরা প্রথমে আগে জানি যে নারীদের প্রতি ইসলাম কি গুরুত্ব দিয়েছে তারপরে আমরা জানবো যে দাওয়াতের পথে কিভাবে তারা গিয়ে যেতে পারে জি আধুনিক মডার্ন যেই অধিকার ইত্যাদি ঘোষণা করেছে তার কিন্তু অনেক আগেই আল্লাহ বড় একটি সুরা নাজেল করে দিয়েছেন সুরা আমরা জানি এবং আইন সম্পর্কে আলোচনা হয়েছে এবং আমরা দেখছি যে এইট মার্চ পৃথিবীতে এখন উমেন ডে পালিত হয় মহিলা নারী দিবস পালিত হয় কিন্তু তার অনেক আগে আল্লা নারীর ব্যাপারে আল্লাহর কথা বলে আল্লাহ নাম দিয়ে তাদেরকে হালাল করে তোমরা নিয়েছ কাজে আল্লাহর কথাকে তোমরা মর্যাদা বজায় রাখবে আল্লাহর শব্দের মর্যাদা বজায় রাখবে এবং নারীদের সাথে তোমাদের মধ্যে সেই উত্তম যে নারীর সাথে সুন্দর ব্যবহার করে নারীকে সুন্দর ব্যবহার করা নারীকে একটা ইনস্টিটিউট এ রূপান্তর করা নারীর শিক্ষা দ্বারা আমাদের মা থেকে অনেক কিছু আমরা শিখেছি আরেকটি জিনিস আমরা ইঙ্গিত করতে পারি কিনা আগে ইসলামের আগে কেমন ছিল নারীদের অবস্থা ইসলামের মধ্যে কি রকম অবস্থা হয়েছে তাহলে আমার মনে একটু কম্পারিটিভ আলোচনা আসতে পারে জন্ম লাভ করলে তাকে ছলে বলে কৌশলে জীবন্ত ভাবে মাটির মধ্যে জীবন্ত এবং চাপা দেবে চাপা দিবে এই তাদের ছিল পরিবেশ দূরের একটা কি ভয়ঙ্কর পার্শ্বিকতা তারা নারীর মালিকানা স্বীকার করছে আধুনিক যারা খ্রিস্টানদেরকে মনে করে বলছি অত ইসলাম নারীর মালিকানা নারী যেটা রোজগার করবে সেটা তারিম বলে আল্লাহ এবং ইসলাম কত মডার্নার্ন এবং কোন উত্তরাধিকার মিরাজ এটা নারীকে দেয়াই হতো না ইসলাম নারীর জন্য উত্তরাধিকারের ব্যবস্থা করে দিয়েছে এইভাবে যদি আমরা দেখি নারীকে কত ভাবে মর্যাদা দিয়েছে এবং কারো যদি তিনটা মেয়ে হয় যে ভালোভাবে তাদেরকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে ইসলামের শিক্ষা যেন তারা আদায় করে পিতা কাজী আমরা দেখতে পারি যে এরকম আর পাশ্চাত্যের কথা আমরা কোন এক পর্বে আমরা বলেছি যে দলে দলে নারীরা হচ্ছে কেন কারণ তারা দেখছে ইসলামে তাদের সেটা ভোগ করে তারা এক পর্যায়ে তারা অনুভব করে আমি তো শুকিয়ে যাওয়া গোলাপের মতো হয়ে যে শুকিয়ে যাওয়ার পর গোলাপ আপনি অনেক পয়সা দিয়ে গোলাপটা কিনে নিয়ে এবং ড্রয়িং সেটাকে সাজিয়েছেন তাজা গোলাপ কিন্তু দুই তিন দিন পরে যখন সেটা শুকিয়ে যায় আর সেটা ব্যবহার করবেন তাদের প্রতি কোন সম্মান নেই তাদের প্রতি কোন মর্যাদা নেই আরেক দিকে এই জন্য নারীদের দাওয়ার দরকার আমাদের মুসলিম সমাজের দোষটি হলো এই জায়গায় যে তারা থাকতে বলেনি পুরুষ খোদ্ শোনার পরে একজন ইমামের বয়ান শোনার পর তার মধ্যে যে একটা স্প্রিট আমল করার স্প্রিট আসে সেটা নারীর মধ্যে তারপরে আমরা দেখি যে ঈদের সময় ঈদের হাজির হতে তো পারতো নারী জি জি এরকম থাকা উচিত কারণ আল্লাহ নবীর আল্লাহ আমি রাস্তা দিয়ে ডুগিনি কোনো দিন জি আল্লাহ নবী যখন আগ্রহ প্রকাশ করলেন যে এই দরজা মহিলারা প্রবেশ করবে তখন কখনো অমর ওই দরজা আর প্রবেশ করেন গুরুত্বপূর্ণ অর্থাৎ আল্লাহ নবীর যুগেই দিন কিভাবে তারা বুঝবে এবং দিনের চর্চা কিভাবে হবে নারীরা কিন্তু না দেওয়ার কারণে একদিক থেকে ইসলামের জন্য বড় উপকারী আবার নারী ইসলামের জন্য সবচেয়ে ক্ষতিকর উপকারী তখনই যখন নারীরা ইসলামকে দাওয়া পেয়ে সুন্দরভাবে চর্চা করবে যে প্রথম মুসলমান আপনি বললেন হজরত খাদিজা প্রথম শহীদ ইসলামের সুমাইয়া এবং এরকম ভাবে অনেক নারীরা ইসলামের জন্য কল্যাণজনক অবদান রেখেছে জ্ঞানের দিক থেকে হজরত আয়সা রেখেছেন কিন্তু আবার নারী অত্যন্ত ক্ষতিকর জিনিস যেমন আল্লাহ নবীকে একজন ইহুদি নারী ছাগলের ভিতর বিষ খাওয়ায় মেরে ফেলতে লাগলেন জি এবং আরেকজন নারী আল্লা নবীর প্রিয় চাচা হজরত হামজার হত্যা করে তার কলিজাকে চাবানোর জন্য ক্ষতিকর তাহলে নারীরা ইসলামের ক্ষতিও করেছে আবার নারীরা ইসলামের জন্য সবচেয়ে এগিয়ে এসেছে এই আমাদের নারীরা আমাদের মা আমাদের সমাজের মুসলমান নারীরা তারা যেন ইসলামের কল্যাণকামী হয় এবং কল্যাণজনক কাজ করে এই জন্য আমাদেরকে অভিজ্ঞতা তৈরি করতে হবে আমরা অনেক সময় দেখি ধার্মিক লোকেরা যে তার ছেলেটাকে হাফেজ বানানোর জন্য অস্থির হয় আলেম বানানোর জন্য অস্থির হয় কিন্তু মেয়েটাকে দিন শিখানোর জন্য চেষ্টা করে সে কলেজ স্কুলে পাঠিয়ে দিল কেন নারী পুরুষ ছেলে যেমন আলেম হওয়া দরকার হাফেজ হওয়া দরকার তাদের মাধ্যমে আমরা যেমন দুনিয়া আখেরাতে সম্মানিত হব মেয়ে কন্যা সন্তান কেউ যদি আমি মানুষ করি সমানদের মধ্যে সমতা বিধান করতে হবে সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক তাদেরকে দিন শিখাতে হবে দাওয়াতের ক্ষেত্রে নারীদেরকে আমরা পিছনে সরাতে সরাতে এমন একটি পর্যায় হচ্ছে যে আজকে নারীরা তথাকথিত নাস্তিক বই লিখছে আমরা দেখছি যে আমাদের বাংলাদেশে একজন নারী কত আঘাতমূলক মহিলাটি তার গল্প লিখেছে তাহলে আমরা বলতে পারি যে কোথায় গল্প মেয়েকে তৈরি করেনি মেয়েকে দিন শিক্ষা দেয়নি কোনো দিন দিন শিক্ষা দিয়ে দেয় এরকম হয়তো না আমি এই যে আমরা যারা স্কুলে পড়াচ্ছি সত্যি আর তো দিচ্ছি না কিন্তু শিক্ষা ব্যবস্থা যেহেতু দোষ সেখানে আমি আমার মেয়েকে যদি এই জন্য পাড়া পাড়ায় মহললায় মহল্লায় মেয়েদের শিক্ষা ব্যবস্থা করা দরকার মহিলা যারা বয়স্ক হয়ে গেছে তাদের জন্য বয়স্ক শিক্ষার ব্যবস্থা করা দরকার যাতে করে তারা শুদ্ধ করে কোরআন পড়তে পারে শুদ্ধ করে নামাজ আদায় করতে পারে মহিলাদের জন্য বড় বড় মসজিদ গুলো হচ্ছে একটা অংশ মহিলাদের জন্য রাখা দরকার সেখানে মহিলাদের জন্য তালিমের ব্যবস্থা করা দরকার শিক্ষা ব্যবস্থা করা দরকার এবং আরো যখন বিরোধী করি যে মসজিদে আসবে তারা কিন্তু ঠিকই বাজারে যায় তারা ঠিকই ক্লাবে যায় মসজিদে আসা হচ্ছে বন্ধ করি কিছু ইমামা বলেছিলেন যে সবাই তো ঘর থেকে বের একটা মহিলা একটা সমাজে একটা শহরের কোন একটা পাড়া আপনি জরিপ করে দেখেন এমন একজন মহিলা বের যে যিনি ঘর থেকে ডেলি বের হচ্ছেন না সচার স্কুলের জন্য কলেজের জন্য বাচ্চাদেরকে স্কুলে নেমে দেওয়ার জন্য অথবা এমনকি শপিং করার জন্য অথবা জব করার জন্য একদিন সুযোগ দিতেন তাহলে তারা দিন শিখতে পারতো আমরা আমাদের আজকের সময় শেষ হয়ে এসেছে আমরা ইনশাল্লাহ এই বিষয়ে আরো জানবো বিশেষ করে মনে হয় আমাদের আলোচনা কমপ্লিট হয়নি আর কিছু জিনিস আমরা এখান থেকে জানবো তবে পরবর্তী কোনো আল্লাহ মহিলাদের গুরুত্ব দিয়েছেন এবং রসল্লা সাল্লাম কিভাবে তাদেরকে দিন শিক্ষা দিতেন আর তাদেরকে দিন শিক্ষা না দেয়ার কি পরিণতি আজ হচ্ছে বিষয় দিকে তিনি দৃষ্টি আরোপ করেছেন তো আমরা আপনাদের কাছ থেকে আজকে আর সময় দিতে পারছি না হিসেবে বিদায় নিচ্ছি বিদায়ের আগে আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে আপনি আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ আপনাদের তফিক দান করুন আসসালামু আলাইকুম जार मध्य निहित आल्लार निर्देश अत्यंत शिक्षण इमान के शुद्ध करारौहिद के प्रतिष्ठा करार হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আর উপস্থাপনায় दया अर्जन करें बोझार गुरुपूर्ण अनुष्ठान कुरान कहनी बुधवार रत आठ ट्रचार सकाल साढ़े छंगे भी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 उल्लेख करीहद नम्बर छह हाथी नम्बर तीन हजार एक सौ छह नबीजू सलाम्थ तुम मेर पैर नीचे